সুরতুল্লাহমা শামসি শপত সূর্যের ও তার আলোকের ওয়াল কমারি আর চন্দ্রের ইদা তালাহা যখন সূর্যের পশ্চাতে আসে ওয়ান নাহারি আর দিবসের ইদা যখন তা তাকে ভালো রূপে আলোকিত করে शपथ मानुषे आत्मारत भाव सृष्टि कर যা তাকে তার অন্তরে নিক্ষেপ করেছেন তার ও ফুজুর্য কদ আফলাহা নিশ্চয় সে সফল হয়েছে মাংাক যে তাকে বিশুদ্ধ করেছে বা কদ খা আর সে বিফল হয়েছে মাং যে তাকে পাপে গেড়ে নিয়েছে গেড়ে দিয়েছে সর্বাপেক্ষা হতভাগ্য ব্যক্তি পুটনীকে বধ করার জন্য তখন তাদেরকে বললেন রসুলাম আল্লাহর রসুল আলাই না কত আল্লাহর উটনি অসুকিয়াহা এবং তার পানি পান করা সম্পর্কে সাবধান তারা রাসুলকে অবিশ্বাস করল ফরুহা অতঃপর সেই উষ্টিকে হত্যা করল ফাদামা আলাইহিম তখন তাদের উপর ধ্বংস নাজিল করলেন রব্বহম তাদের প্রভু বেজাম বিহীম তাদের পাপের তরুণ ফাঁসাওয়া এবং তাকে সর্বব্যাপী করে দিলেন ওয়ালায় খু আর আল্লাহ কোনো খারাপের আশঙ্কা করেননি বকুবাহা এর পরিণাম সম্বন্ধে